আব্দুল্লাহ রদিল্লাহ তু আল্লাহুতে বর্ণিত যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মক্কা বিজয়ের দিন আপন সা পিঠে নিজের পেছনে ওসমা ইবনু জয়দ রজিআলাহ তু আল্লাহকে বসিয়ে মক্কার উঁচু ভূমির দিক থেকে আসলেন তার সঙ্গে ছিলেন বিলাল রদিয়াল্লাহ তু আল্লাহ এবং চাবি রক্ষণকারী উসমান ইবনু তল্লাহা আল্লাহ রসুল সাল্লাহ আল্লাম মসজিদের পাশে উটটিকে বসালেন অতপর উসমান রজিল্লাহ তু আল্লাহকে কাবাগৃহের চাবি নিয়ে আসতে আদেশ করলেন কাবা খুলে দেওয়া হলো, এবং আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম ভেতরে প্রবেশ করলেন তার সঙ্গে ছিলেন ওসামাহ বিলাল ও উসমান রদিল্লাহ তু আল্লাহ দিনের দীর্ঘ সময় তিনি সেখানে অবস্থান করলেন অতপর সেখান হতে বেরিয়ে এলেন এ সময় লোকেরা প্রবেশ করার জন্য দৌড়িয়ে আসলো। সকলের আগে আবদুল্লাহ ইবনু উমর রদুল্লাহ তু ভেতরে প্রবেশ করলেন এবং বিলাল রদিয়্লাহ তু দরজার পেছনে দাঁড়ানো দেখতে পেলেন তিনি তাকে জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কোন স্থানে সালাত আদায় করেছিলেন अब्दुल्ला फ्रद्लाह बीता एकथा जिज्ञेस करते भूले गल्लासूल सल्लम कत रखात सालात आदाय कर